আসসালামু আলাইকুম বরহমাতবরক আলহামদুলিল্লাহুল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 يَهْدِ الَّهُ فَلَا ضِلَّ لَهُمْ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمداً عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد কমা সৈত ইব রিমা আরি ইবরি কহামিদী লিখালা রখ বরহি মালি বড় দু নজ বিসিল্লাহ মর তদা বহু তব ম وَمَا كَانَ سَنُظْلِمُهُمْ وَلَا نَكْثُ عَهْدِنَا سَيُؤْخَذُ مِنْهُمْ مَا كَانُوا يَفْسُقُونَ وَامْرَأَتُهُ حَمَّلَتْ فِيهِ الْحَطَبَ فِي جِيدِهَا হজরত রসুল করিম সাল আলী আসলামের দুনিয়ায় আগমন এবং দুনিয়া থেকে চলে যাওয়ার যে মাস রবিউল এটাকে সামনে রেখে বহু আগে থেকে প্রায় আট জুমা আমরা সিরত আল্লাহ হাবিব সাল্লু আলহ্লামের জীবনের উপর ভিন্ন কিছু কথাবার্তা আলোচনা চলছিল গত জুমায় একটা আলোচনা শুরু করেছি যে আল্লাহ হাবিব সাল্লু আলিহাস্লামের সাথে কেউ যদি বিয়াদি করে বাজে মন্তব্য কটোক্তি आपत्तिकर मंत्य कथा बार्ता रसुल क्या बोले परिणाम सम्पर् किार्क्सार एक भूल जान क्यों ना कर स्पर्शक जगह और करीम बहु किचु झे दिए छाड़ दिए बहुकिछ छाड़ दिए रब्बी करीम এই একটা জায়গায় আল্লাহ সুতরাং ছেড়ে দেওয়ার তো প্রশ্নই আসে না ছাড় দেন নাই বহু অপরাধ আছে যে আল্লাহ ছেড়ে তো দিবেন না ছাড় দিয়ে রাখছেন কিন্তু এই একটা অপরাধ আছে যে আল্লাহ তালা ছেড়ে তো দিবেনই না ছাড় পর্যন্ত দেন নাই কোনো সুযোগ নাই যে আমার নবীর সাথে বে আজবি করে কেউ বেঁচে যাবে আমি তাকে ছেড়ে দিব বিরুদ্ধে সুরা নাজিল করে দিয়েছেন শুধু তাই না আবুল আহবের বিবি সম্পর্কেও আল্লাহ সুরায় বক্তব্য রেখেছেন বলেছেন সেই জায়গায় পরে আসছি আমরা যেই জায়গা থেকে গত সময় আলোচনা শেষ করেছিলাম अपराधी छाड़ नहीं छाड़ीना प्रत्येक ईमानदार मानुष नामजे ढिलीम आमज पढ़े ना ठीक मत रोजा ढिलीम आ रोजा राखे ना ठीक मतलब पावन दीते ढिलीम आखो कोटी मानुष एम पावा जार दिलेर मध्य ईमान ही चेतनार नूर সামান্যতম আছে মুসলমান সহ্য করতে পারে না যদি সহ্য করে তাইলে বুঝতে হবে তার ইমানের মধ্যে প্রবলেম আছে সে মোনাফিক যদি বরদাস্ত করে যদি তার গায়ে না লাগে সয়ে যায় ঠিক আছে না সব জায়গায় এই ছাড়ের সুযোগ নাই আল্লাহ দেন নাই। এটাই বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাম আমরা কেন এমনটা করি কেন অনেক অনেক কিছু বিষয়ে চুপ থেকে শুধুমাত্র এই সমস্ত নাস্তিক মুক্তার যারা আল্লাহ নবীকে নিয়ে বেহাদি করে এদেরকে নিয়ে কেন আমরা এত আন্দোলন এত উঁচু আওয়াজ এত কথাবার্তা এদেরকে নিয়ে কেন বলি আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে রাষ্ট্রের কত বড় বড় ঝামেলা হয় আপনারা কথা বলেন না দুর্নীতি সহ কত বড় বড় বিষয় আছে এগুলো কথা বলেন কিছু কল্লা যে ভাই এর চেয়ে বেশি কষ্ট তো আমি আর অন্য কিছুতে পাই না গর্ব কি এটা তো ইমানের বিষয় এর চেয়ে বেশি কষ্ট একজন মুমিন পেতে পারে না কারণ একজন মিন তো সেই যার দিলের মধ্যে সমস্ত কিছুর চেয়ে সবচেয়ে বেশি হবে আল্লাহ হবে মের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব আল্লাহ বলেছেন হইতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার দিলের মধ্যে আমি নবী তার বাবা তার আপন তার মা তার সন্তান তার সব কিছু থেকে সবচেয়ে আমি যতক্ষণ নবী হব না ততক্ষণ পর্যন্ত তাকে মুমিন বলা যাবে না সে মুমিন না আল্লাহ নবী বলেছেন তা আমি করবো কি আমাকে আল্লাহ তালা ওই নিয়ামত দিয়েছেন যে এই একটু নূর হালকা হইল আস যে কোনো মোহমিনের যদি একটু হালকা নূরও থাকে ইমানের সে সব বরদাস্ত করতে পারে নিজের নবীর ব্যাপারে কোন রকমের বেআ করলে তার সাথে কোনো আপোষ নাই কোনো আপোষ নাই কোনো আপোষ নাই কোন আপোষ নাই সে যেই হোক এটা কর্তৃকা শিখলাম ওই জায়গা থেকে ছেড়ে দিয়েছিলাম যে মক্কা বিজয়ের সময় আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম যখন মক্কায় ঢুকছেন বিজয়ী বীর কিন্তু বিনয় আমাদের বিজয়ীরা তো উদ্যত আচরণ করে পরাজিতদের উপর শেষ একটা নির্যাতন চালায় কিন্তু আল্লাহ নবী সাল শুধুমাত্র মানুষকে মারার জন্য দখল করেন নাই দখল মক্কা করেছে আল্লাহর ঘরকে মুশ্রিক মুক্ত করার জন্য, কারো উপর জুলুম করার জন্যে না মুশ্রিক মুক্ত করার জন্যে রবের ঘরকে তার এরিয়া কে হার জন্য আল্লাহ নবী যখন মক্কায় ঢুকছিলেন্লা আপনাকে আমি জয় দিবাহ জয় দিব আপনাকে হুদাই বিহা হুদায় বিহার সময় আয়াত নাজিল আপনাকে বিজয় আমদান করব। जय चक्षुषलब्धि कर रसुलर सुखर पानी पड़ते हैं आयात तलावत करते घोषणा दिले श्रीबाल आज के सब भूले गोशोध नहीं निर्तन टाइम मक्कार मानूष निजे आपन जन सुधा মেয়েকে পর্যন্ত হত্যা করেছে আল্লাহর সুমাইয়ার কথা ভুলেন নাই লজ্জায় স্থানে বর্ষা ঢুকায় আবু জাহেলা যাকে হত্যা করেছিল হাজরাতে হামজার কথা ভুলেন নাই যাকে কাপিরা মুশ্রিকরা টুকরা টুকরা করেছে কলিজা পর্যন্ত বের করে চামায়া চামায়া খাইস আল্লাহ রসুল তাদের কথা ভুলেন নাই কিন্তু আম ক্ষমা ঘোষণা করলেন কারণ তিনি যে রহমতের নবী অন্য সেনাপতিদের সাথে আমার নবীর তো কোন তুলনা হয় না শর্ত লাগাইয়া দিলেন যদি আবার কেউ যুদ্ধ করতে আসে তাইলে তাকে ছাড়া নাই তো এর জন্যে নমুনা কি তুমি যুদ্ধ করতে চাও না এর জন্যে নমুনা কি আল্লাহ রসুল কয়েকটা অপশন দিয়ে দিলেন মান দাখাল মসজিদ আল হারাম যে মসজিদ করতে চায় না সে নিরাপদ করে দিবে বুঝা যাবে সে যুদ্ধ করতে চায় না সে নিরাপদ মান দখালা দারি সুফিয়ান যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে বুঝা যাবে সেও যুদ্ধ করতে চায় না সেও নিরাপদ কিন্তু আল্লাহ নবী সাল্লাম পনেরো জন এইরকম কুলাঙ্গারের নাম ঘোষণা করলেন যাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে তাদেরকে কোনো ছাড় নাই আয়াত আসছে সুরা আয়াত নম্বর বারো সাত নম্বর বলেন ফতিমাল আয়াত আল্লাহ তালা নাসি করেছেন যে যারা চুক্তি লম্বন করে যারা দিনকে নিয়ে তাৎল্য করে গালাগালি করে এদের সাথে আজকে কোন নিরাপত্তার চুক্তি নাই কোন ক্ষম নাই এদের আল্লাহ রসুল একদম গনে গনে গনে গনে পনেরো জনের নাম ঘোষণা করলেন শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আল এর বিখ্যাত কিতাবিবুল নজরুল্লাহ আল্লাহ রসুল লম্বা কিতাব অনেক বড় মোটা বলিও এই সমস্ত রসুলে সাথে যারা বেয়া করে তাদের সম্পর্কে লেখা তিনি সেখানে একদম গনে গণে পনেরোটা নাম উল্লেখ করেছেন আব্দুল্লাহনে সাহিব হুবার হুবায়সওয়ার তেডা ওবনে হার এইরকম গনে গনে আল্লাহ রসুল পনেরো জনের নাম ঘোষণা করলেন যে এদের ক্ষমানায় যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা আবৃত করে বাঁচানোর চেষ্টা করছে পাগল হয়ে গেছেন যেটারে পাইব কারণ হল ভিতরে তো রাগ খুব কাজ করতেছে এমনি আল্লাহ রসুল সীমাবদ্ধ করে দিচ্ছেন যে সবাইকে কিছু করা যাবে না মাত্র পনেরোটা এখন ওই পনেরোটারে পাইলে কি করবো অবস্থাটা চিন্তা যেখানে সবাইকে হত্যা করার কথা এমন ওই সবার জিজ্ঞাসা তো ওই পনেরো দিনের উপর মিটবে যে করা যায় হাই হাই সব শুরু হয়ে গেছে কে আছে করে লুকাইছে কাব কাবার গিলাফের মধ্যে নিয়ে নিজের পেঁচাইয়া দাঁড়াই রয়েছে চুপচাপ মাথায় তো কিচ্ছু নাই আসলে যেগুলার রথ কে চিনে না এগুলার মাথায় কিচ্ছু নাই গোবর ছাড়া কিচ্ছু নাই মনে হয় অনেক বুদ্ধি মগজ না এগুলা মগজ না ওই মগজ মগজ নাগজ আছে সে তো তার রব কে চিনবে রবের কথা لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك রা যার মাথায় মগজ আছে মগজ সে তার রে নিয়ে চিন্তা করবে আসমান গবেষণা করবে যে নিশ্চয়ই আর একজন স্রষ্ট আছে যার মাথায় মগজ আছে বোঝা গেল যে তার রথ কে চিনি না রব বলতেছেন তোর মাথায় কোনো মগজ নাই বুদ্ধি নাই তো ওগুলার তো কোন বুদ্ধি নাই বুদ্ধি থাকলে কিমান কবুল করছে দৌড়াইয়া গেছে যে কারবার গিলফ দিয়া নিজেরা ঢাকছে যে নিচে দিয়া না পাও দেখা যায় গিলফতেন তিনজনে দৌড়ে শেষ কে আগে যায় আমার দৌড়ায় যায় আবদুল্লাহ খাতালকে বাইর করে শেষ ওই জায়গায় জাগায় শেষ হজরত উসমানু তার এক দুধ ভাই আবদুল্লাহ ইবনে সাহায্যের হাত ধরা আমি আব্দুল্লাহ আপনার কাছে নিরাপত্তা চাই মাফ করে দেন সুপারিশ দেখেন রহমতার নবী নিজের দুশ্মনের বিরুদ্ধে যিনি বদ করেন নাই কিন্তু এই একটা জায়গায় কোনো ছাড় নাই আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সামনে যখন উসমান তার নিরাপত্তা চাই আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম আবার চেহারা ফিরাই ফেলছেন আপুষ ছাড় নাই যারা গালাগালি করেছে তুচ্ছতা করেছে বাজে মন্তব্য করেছে এদের নিয়ে কোন ছাড় নাই আবার মুখ ফিরাইছেন হাজার আসছেন তৃতীয়বার বলার পর আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেন ঠিক আছে যাও নিরাপত্তা দিয়ে দিলাম মাফ এরপর সাহাবিদেরকে বললেন যে আমি যে দেরি করতেছিলাম এদিকে মুখ ফিরাইলাম এদিকে মুখ ফিরাইলাম এই যে আমি সময়টা কাটাইলাম নিরাপত্তা দেই নাই এই সুযোগটা তোমরা কেন নিলাম এই সুযোগ মেরে ফেলতাম কেন নিলাম আরেম আফসুস আর হতাশা হায় হায় বড় মাস্টার ছিটে গেল ধরতে গেলে যেমন একটা আফসুস লাগে হাই হাই কি করলাম আল্লাহ আপনি একটু চোখের ইারা আমাদেরকে যদি বইলে দিতেন আল্লাহ রসুল কি জবাব দিলেন আল্লাহ আকবর আমি জবাবটা সোনানোর জন্য আমাদের কথাগুলো অনেকের পছন্দ হয় না কারণ আমরা রাজনীতি বুঝি না রাজনৈতিক মার পেচ বুঝি না উপরে দিয়া উপরে দিয়া যে হুজুর ভিতরে দিয়া গাছ কাটা ওই মার আমরা বুঝি जहाँ सरा कारो पक्षे गाँव ये चिंता कर फायदा नहीं कथागुलती सबाई के खुशी कर कारो पक्ष सम्भव ना कोई बेटा धरा खाए सबाई के खुशी करते चाय से बेचे जाएी करते चाय के खुशी करा सहज सबाई के खुशी करा सम्भव ना এই জন্য যে একজনকে খুশি করে সে বেঁচে যায় এটা সহজ আল্লাহকে খুশি করা সহজ নানান মতের মানুষ আছে আমি কাকে খুশি করব বাদ এই যাবে এই লাইনে হাততে গেলে মুসিবত এক জনের চিন্তা এক একজনের বিশ্বাস এক একজনের আকিদা এক এক রকম এক একজনের চেতনা এক এক রকম এক জনের রুচি এক এক রকম কাকে খুশি করব যে মানুষটা এই চিন্তা করবে যে মানুষকে খুশি করা দরকার সে ধরা খাইল সম্ভব না এটা যেটা সম্ভব তুমি খুশি করার চেষ্টা করো এটা সহজ একজনকে খুশি করলে হবে কি ওই সকলের খুশি ও খুশির নিয়ন্ত্রক তো তিনি তাকে খুশি করলে দুনিয়া ম্যানেজ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ না হয় কাল সাময়িক সমস্যা আসবে আল্লাহ তো সেই সুসংবাদে নবীকে দিয়ে দিছেন সাময়িক বিপদ আসবে কিন্তু নবী আপনি জেনে রাখেন ওই সাময়িক বিপদে যদি মুমিন ধৈর্য ধারণ করে আমি আল্লাহ এই বিপদের জন্যে কপক্ষে দুইটা সমাধান রেখে দিয়েছি আল্লাহরু আদা আমরা ওই বিপদে পড়ে ঘর আর আসতে পারে দুনিয়ার মানুষ হয়তো তাকে মৃত্যু দিতে পারে সর্বোচ্চ আর কি করবে নির্মম নিষ্ঠুর নির্যাতন চালিয়া তাকে শেষ করে দিতে পারে সর্বোচ্চ যা করার কিন্তু এর পরের জিন্দগিটা ওই মৃত্যুর সময়ও তো সে কষ্ট অনুভব করে না কারণ জানি সে দেখতে থাকে তখন এই খবর নাই তাকে অন্য এক মুহের মধ্যে পড়ে আছে সে তো বাড়িটা দেখছে এই শহীদের রক্ত চপচপ করে পড়তেছে আমরা দেখি অথচ আমরা বহু শহীদের ওই লাস্ট মুহূর্তের ভিডিও দেখেছি শেষ মুহূর্তে মৃত্যুর এক মুহূর্তে জান্নাতি বান্দাদেরকে মালাকুল মৌ যখন আগায় নিতে আসেন অন্যান্য অন্য জান্নাতি জিনিস থাকেন সাথে হঠাৎ আসলে ভয় পাবেন একটু দূর থেকে ডাকেন হাদিসের কথা এ পবিত্র নস এতদিন পর্যন্ত তো আপনি এক পবিত্র শরীরের মধ্যেই ছিলেন তা আজকে বের হয়ে আসেন আপনার আর ওই জায়গায় থাকার দরকার নাই বলে কই যাব বলে জান্নাতির দিকে আসেন আপনার ওই রবের দিকে আসেন ঘোষণা এক জায়গায় এখন হঠাৎ করে বের হইতে খারাপ হজ কত বড় এ বাদত একজন হাজির সাহেব যখন বাড়ি থেকে বের হন মানটা চায় না বাচ্চাদের দিকে তাকাইলে কান্না আসে আরে ভাই কত বড় নাম তুমি পেতে যাচ্ছ তারপরে ওই যে মনের দিক থেকে একটা বিষয় মানুষ তো যত একটা হোক ওই রকম ডাক পাওয়ার ও সে একটু কেমন গ্রহণ করবে আল্লাহ তখন করবে একটা কাজ থেকে আসতে না তার আসল ঠিকানা জান্নাতের বাড়িটা একটু দেখা এল আল্লাহ ওই জানাতি মানুষের সামনে যখন জাগনাথের বাড়িটা তুলে ধর সে বলবে ভাই এই দুনিয়া আমি আর থাকতে চাই না আমার তাড়াতাড়ি নিঃসব হাসতে থাকে ওই বাড়ি দেখা এই জন্য মৃত্যুবরণ করে হাসতে হাসতে মৃত্যুবরণ করে কারণ তার সামনে জান্নাতের বাড়ি ঘুরতেছে ওই দৃশ্য তার সামনে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ ওই আমল আমাদেরকে বেশি বেশি করার তো ফিক দেখি যে আমলের রসিলায় মৃত্যুর সময় জান্নাতের বাড়িটা দেখে দেখে মরতে পারি ওই আমল আল্লাহ তালা বেশি বেশি করার তো ফিক দেখি ओ आम थके आल्ला सबाई के बाछाया देखे जे आम कारण न्याम थे वंचित हो जाएल केल्ला सबाई के, के बाया देखे आ? মাঠে কাফেরদের এক সাইড বামিন যুদ্ধের কিছু পজিশন ছিল তৎকালীন সমর সিস্টেমে। নেতৃত্ব আলাদা আলাদা সামনের নেতৃত্ব আলাদা পেছনের নেতৃত্ব আলাদা এক একজনের আর এক পাশে হাজরত ইবনে আবি জাহেলের দায়িত্ব ছিল এই রকম বড় লিডার আবু জাহেলের ছেলে হাজরত ইকরামার নামও ঘোষণা হয়েছে যে একও যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে शेख हटात प्रचंड झे आक्रांत आक्रत कुत পর তিনি বাঁচার জন্য তার যে দেবতা তাদেরকে ডাকা শুরু করছে মানাত এরকম ডাকা শুরু করছি তো মাঝি বললো ভাই এই জায়গায় উজ্জারে ডেকে বাঁচতে পারবা না বলে আমাকে এই জায়গায় কে বাঁচাবে এই জায়গায় বাঁচানে একমাত্রাই একজন মাঝির কথায় দিল চেঞ্জ হয়ে গেছে এটা আল্লাহর ফায়সালা আল্লাহ কার হেদায়ত কার হাতে রাখছে বলা যায় হজরত ইকরাম দিলের মধ্যে তখন একটা চিন্তা ঝড় আমার লাজ্জা যদি আমাকে এই পানির মধ্যে বিপদে বাঁচাইতে না পারে এখানেও যদি রব আল্লাহ তো নিশ্চয়ই বাঁচানো আমি কার কাছে ঘুরতেছ সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু করছেন আমি মোহাম্মদের কাছে চলে যাবো সরাসরি আমার বিশ্বাস দেখেন কাফরা নবীকে চিন্তা বুঝত নবীর চরিত্র নবীর আখলাক মিজাজ দিলের হারত কত বিশাল হৃদয়ের মানুষ তিনি তারা জানত্রমার ওই বক্তব্য প্রমাণ করে আমার বিশ্বাস আমি নবীকে অত্যন্ত ভদ্র আচরণ করা পাব নবী সব ভুলে যাবেন আমাকে মাফ করে দিবেন আমার বিশ্বাস আমি তার কাছে গেলে আমি মুক্তি পাই যাব। अल्लाह अपनी बाचाइया दिल्ला पीछे दौड़ा स्वामी आशा नदी पार्टी डाक दी चाचार बेटा मानी विवाह आगे सम्पर्क सम्पर्क डाक दी চাচার বেটা আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি এখানে আমার বিবি বলতে मानुष्ठ जिन मानुषा आत्मीयार्षण रखार बेपारे सब चे दायितशील व्यक्ति तुम्हें तो सम्पर्क आत्मयतार सम्मान दी मानुष उत्तम मानुषिंग आस না, চলে আস ফেরত আসমাত হাতে মুসলমান হয়ে গেছে ওই জায়গায় মুসলমান হয়ে গেছে কেউ ইসলাম কবুল করার চিন্তা করলে ওই বড় হুজুরের কাছে নিয়ে মুসলমান বানাবো ওই চিন্তা পরে তাকে কালিমা পরে কি হবে হবে। সিস্টেমের কিছু আছে। কাগজপত্রের ব্যাপার আছে ব্যাপার আছে। সব সিস্টেম মতোই হবে অসুবিধা নাই কিন্তু ওই জায়গায় কালিমাটা পড়াইয়া দেন যদি কেউ আপনার কাছে প্রকাশ করে যে ভাই আমি ইমান কবুল করতে চাই আর ঠিক আছে তাহলে চল আমের কাছে লাই না পর্যন্ত আস্তে আস্তে যদি সে মারা যায় আসুক না কাছে দোয়া করবে দোয়া নিবে অসুবিধা নেই কিন্তু ওই যায় তাকে বলবেন তুমি ইমান কবুল করতে চাও তো পর না অর্থ সহ করে দিবেন যে বলো আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো নাই আল্লাহর প্রেরিত বলো মুসলমান হয়ে গেল গুসল করবে উজু করবে পরে করবে না অসুবিধা নেই নগদে কালিমাটা পড়ে আনেন যদি মারা যায় মহাতার ইকরই হইস হাকিব একরাম বিবি বলে নাই যে চলো নবীর কাছে যায় তোমাকে মুসলমান বানাই হ্যাঁ নবীর কাছে চলো ইমানে এখনই কবুল করো তো ইকরামা মুসলমান হইয়া বিবি সহ মক্কার দিকে আসতেছেন কাছাকাছি যখন আসছেন আল্লাহ রসুল সাল্লাহ্লা জেনে গেছেন আল্লাহ গায়ব জানে একমাত্র আল্লাহ কোন সন্দেহ নাই কোরআনে বহু আয়াত আছে একটা আয়াত শুধুমাত্র আপনাদের মনে রাখার জন্য যেন এটা ভুল না করেন সন্দেহ লাগলে এই সংখ্যাটা খুঁজা তা কিতাবে যা দেখেন আয়াতটা কি রফ বলতেছে إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لستكثرت من الخير وما مس لي السفوء الآية قالها ترنبي كده يا بولاتشان أقمي بولين أقمي بولين ابن رموت كالجنادر ولو كنت أعلم الغيب আর আমি আক্রান্ত না। বিপদ থেকে বাঁচা যেতাম আমি যদি জানতাম এই কাজ করলে বিপদ হবে তা আমি ওটা করতাম না বেঁচে যেতাম অথচ আমি বিপদে বসি বহু ভালো কিছু থেকে বঞ্চিত হইসি কেন কারণ আমি গায়েব জানতাম না রসুল কে দিয়ে আল্লাহ স্পষ্ট কথা তো সেখানে অনেক খবর দিচ্ছেন কামতের আগে কি কি হবে এগুলা আল্লাহ রসুল জানায় গেছে এগুলা গায়বের খবর দেওয়া কেমনে লালবাক একটা ঘটনা ঘটছে একজন আমাকে ফোন করে আর জানায় দিছে যে লালবাগ এইরকম একটা ঘটনা ঘটছে আমি আপনাদেরকে জানাই দিলাম এই মুহূর্তে যে শুনলাম লালবাগে একটা ঘটনা ঘটছে এটা তো নিশ্চয়ই আমাকে মাধ্যমে ফোনের মাধ্যমে জানানো হয়েছে যে ওই জায়গায় এই ঘটনা ঘটছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক আল্লাহর নবী সাল আলি আসাল্লাম এইরকম সামনে নাই বিষয়কে যখন বলেন আল্লাহ নবী তখন এটা হচ্ছে গায়েব জানা না গায়েবের খবর দেওয়া আল্লাহ তালা নবীকে ওহির মাধ্যমে জানাছেন বিষয়টা হাজরত ইক্রামা যখন আসতেছেন কথাটা লম্বা করতেছি একটা বক্তব্য শোনানোর জন্য রসুলের আদর্শ এই যুগেও যদি মানুষ ফলো করে মানুষের আপোষের মিল মোহাম্মত বেড়ে যাবে দুশ্মনী দূরত্ব কমে যাবে ইনশা আল্লাহ বিদ্বেষ থেকে সরে যাবে ইনশা আল্লাহ রসুলের ছোট্ট ছোট্ট বক্তব্য গুলা যদি কেউ ফলো করে মুসলমান হয়ে আসতেছেন আল্লাহ রসুল নির্যাতনের কথা এটা তো ইতিহাস আবু সবচেয়ে বড় জাহালিম এটা আমরা জানি তো তার ছেলে আসতেছে সেও জাহালিম জুলুম করছে সাহাবিদের ভিতরে পাইলেই তো টুকরা টুকরা করবে এখন যেহেতু একরামা আসছে নিরাপত্তা সহ তার বিবি নিরাপত্তা নিয়ে গেছেন রসুল থেকে এখন তো মারার কোন সুযোগ নাই কিন্তু ঝাল মিটাবে সাহাবা আল্লাহ রসুল তো বুঝতেছেন সাহবা একরামের তবিয়ত ঝাল মিটানোর জন্য তারা হয়তো একরামা কিছু বলবে না ঝালটা মিটাবে তার বাবারে দিয়া একরাম সামনে হয়তো তার বাবারে খুব গালাগালি করবে হ্যাঁ যাতে কষ্ট পায় কিছু তো করতে পারতেছে না অন্যদিকে ডাক দিয়ে বলে মুসলমান হয়ে আসতেছে তোমাদের কাছে খবরদার কেউ কিন্তু ইকরামের বাবারে গালি দিবানা খবরদার আল্লাহর বলতেছে কেউ ইকরাম বাবারে আবু জাহে গালি দিবানা আবুকে কাকে গালি দিতে নিষেধ করতেছেন আল্লাহর আল্লাহ খবরদার কেউ ইকরামার বাবারে গালি দিবানা কেন ইউজিল হাই কারণ মৃত ব্যক্তিকে গালি দিলে এটা মৃত ব্যক্তির আপনজনের কলিজায় লাগে কষ্ট পায় এই কষ্ট তাকে দেওয়া যাবে না চিন্তা করেন তো এই একটা বক্তব্য যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ফলো করে যারা বিএনপি করে তারা যদি বঙ্গবন্ধুকে নিয়ে বাজে মন্তব্য বন্ধ করে কারণ তার লাখ কোটি অনুরাগী অনুসারী ভালোবাসার মানুষ আছেন দেশে তাদের দিলে তো কষ্ট লাগে দূরত্ব তৈরি হয় যারা আওয়ামী লীগ করেন তারা যদি জিয়াউর রহমান সাহেবকে নিয়ে বাজে মন্তব্য বন্ধ করেন তার লাখ কোটি অনুরাগী আছে দেশে তাকে ভালোবাসে এমন বহু মানুষ আছে তাকে গালি দেওয়া বন্ধ করলে ওই যারা কষ্ট পেতো তারা এই কষ্টটা পেলো না আপনার এই গালির কারণে তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল বঙ্গবন্ধুকে নিয়ে তুচ্ছতা মন্তব্য করার কারণে তার অনুরাগীদের দিলের মধ্যে যায়া লাগে আপসের দূরত্ব দিন দিন বাড়ছে বাড়ছে বাড়ছে কোথায় যায় থাকবে আমাদের জানা নাই এমন এক সাংঘর্ষিক রূপ ধারণ করেছে এখন রাজনৈতিক ময়দান কেউ কাউকে সহ্য করতে পারে না সদিনের চেয়েও বড় মানাত্মক ভয়ঙ্কর অবস্থা মুখোমুখি যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের সংঘর্ষ বেড়ে যাবে এই এইরকম অবস্থা কোথায় আছি এই দেশ সবার নির্দিষ্ট কারণে দেশ না আওয়ামী না বিএনপির না অন্য কোনো এটা সকল মানুষের দেশ সকলের দেশ শুধু মুসলমানও নাই আমি বলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মক, মুরান গারো চাকমা কুকি সাঁওতাল তিপরা যা আছে এ দেশে করে बड़ी कप बड़ी कपल करेम आज अवश्य सबा राजन ফায়দা লুটার জন্য এই যে একজন আরেকজনকে এইরকম আসে লিডারদের বাড়ছেই আহারে আল্লাহ নবীর এই ছোট্ট একটা উপদেশ যদি গ্রহণ করতা। আমাদের আপোষের দূরত্ব ইনশাল অনেকটা কমে যাবে ইনশাল ইনশাল কমে যাবে আল্লাহ নবী জানায় দিলেন কি আহ কয়েকজন মুসলমান হইসে যিনি হামজার লাশকে টুকরা টুকরা করেছেন সর্বপ্রথম যিনি আঘাত করেছিল তীর মেরেছিল ধন বর্ষা অহসিও মুসলমান হইসেন হিন্দা ছা খাইছে। কি জিদ কাজ করছে এইরকম মানুষ গুলাকে আল্লাহ রসুল মাফ করে দিয়েছেন শেষমেশ মাফ চাইছে মাফ চাই আমরাও বলি আজ যদি কোন নাস্তিক কোন মোটাত তোমতের কাছে মাফ চায় যে আমি আপনাদের নবীকে আমার নবীকে আমরা বিদেশে বসে বসে আল্লাহর নবীকে নিয়ে গালি দেয় আবার টিকিট দেখাইস আমি বাংলাদেশে আসতেছি মৌলা পাল্লে ঠেকাইস আমরাও বলি পায় ইতিহাস বাংলাদেশে মুসলমান মুসলমান এখানে রাজনীতির কোনো নাই নৌকায় এইসলমানের না আমি প্রশাসনকে বলবো। এখানে বহু প্রশাসনিক কর্মকর্তা আছেন আপনারা খোঁজ লাগান তার আইডি দেখে তালাস নেন কবে কবে আসতে চাচ্ছে সে আমরা চাই না এই পবিত্র ভূমিকে এই সমস্ত কুলাঙ্গাররা না আমরা সাধুবাদ সাধু আমরা সাধুবাদ জানাবো তাসলিমার মতো কুলাঙ্গারকে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে আসতে দিচ্ছেন না একজন্য তার বহু কান্নাকাটি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার নানা রকমের বক্তব্য যে একজন নারী হইয়া নারীর দুঃখ বুঝলো না তুই মানুষ না নারী আর পুরুষ পড়ে মানুষের জন্যে মানুষের মহাব্বত থাকবে যে মানুষ না তার জন্য কিসের মহাব্বত মানুষ না কেন আল্লাহ তালা বলেছেন বিহা ওরুণ বিহা ওম আল্লাহ বিহা আল্লাহ বলেন বহু জিন মানুষকে আমি জান ভরপুর করবো এগুলি দিয়া এরা কারা বলে যাদেরকে অন্তর দিয়েছিলাম বুঝার জন্যে বুঝে নাই চোখ দিয়েছিলাম দেখে নাই কান দিয়েছিলাম শুনে নাই चतुष्प चतुष पर मानुष तुके तो रब सृष्टि कर लो न्याय कर लें तु से रबे नफर मानी बाल कर बालूम अबल आल्ला मानूषी মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ আমরা চাইনা বার বার সবাই চাইছি চাইনা আমরা কেন যাব রক্তপাতের কি দরকার কিন্তু ওই যে একটা জায়গা যে আল্লাহ নবীর মহাব্বত প্রত্যেকটা এমন ভাবে লালন করে এটাই হচ্ছে বাংলাদেশের সাধারণ চিত্র কে কুন্ডল করে সেটা ভিন্ন সাধারণ চিত্র এটাই নবীকে গালি দিলে কেউ বরদাস করেন করবো না ইনশাআল্লাহ মোস্তার আমি সুর আল আহত করেছিলাম শেষ কয়েকটা আয়াতের ব্যাখ্যা রব বলতেছেন আবুল আবুল আহাব সম্পর্কে তুই তো ধ্বংস হবি অনিবার্য তোর সম্পদ তোর টাকা পয়সা তোর কামাই রোজগার কেউ তোকে বাঁচাইতে পারবে না আবুল আহাব বলতো এরকম যে আমার যে ছেলে পেলেরা আছে সব तेईते तुरचाई भारत इजराइल राशिया क्यों तुके आल्ला गजक जो आसे আল্লাহর আল্লাহরমানি কইরা কারো বাচ্চার সুযোগ নাই কয়দিন তুমি লাফালাফি করবা করো। কিন্তু আল্লাহ দিবেন না এই জায়গায় আল্লাহ ছাড় দেন না বহু জায়গায় আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ আল্লাহ ছাড় দেন না তোমার এখন জার্মানি শেল্টার দেয় সুইডেন শেল্টার দিচ্ছে কিছু হইলে জার্মানির ভিসা তোমাদের জুটে যায় আমরা বুঝিয়ে গেলাম অনেকগুলো আছে শুধু শুধু জার্মানির ভিসা পাওয়ার জন্য রসুলের বিরুদ্ধে গালাগালি শুরু করে এটা এখন অটো সিস্টেম হয়ে গেছে আমরা দেখতেছি রসোল কালিগুলি দিলে এসে জার্মানি যাওয়ার ব্যবস্থা হয়ে মানুষ দুনিয়ার জন্য কি পাগল তার আখেরা বরবাদ করতে সে কোন টেনশন নাই একটু জার্মান যাবে ভালোভাবে থাকবে দুনিয়ায় ভালো থাকে প্রত্যেকটা জিলের হালত লোয়া দেখেন একটাও রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারে না কোথার প্রশ্ন আমি বললাম একটাও শান্তি মতো ঘুমাইতে পারে না আল্লাহ তারা অশান্তির আগুন এগুলোর দিলের মধ্যে জাগায় তুই কাকে নিয়ে কথা বলছিস আল্লাহ আল্লাহ আল্লাহর এই সিস্টেম কখনো পরিবর্তন হবে না আল্লাহ জানাই আজি সাহেব আমার হাবিবকে নিয়ে বেয়াদি করবে আমি তো বহু অপরাজের ছাড় দেয় ছেড়ে দেই না আমার হাবিবকে নিয়ে কেউ বেয়াদি করলে আমি তাকে ছেড়েও দেই না ছাড় দেওয়ার প্রশ্নই আসে না মক্কা বিজয়ের ইতিহাস আমাদেরকে এই মেসেজ গেছে। এরপর আল্লাহ রাখলে আগামী সপ্তাহে সম্পর্কে বলবো ভাই শুধুমাত্র এই মেসেজ টা আপনাদেরকে দেওয়ার জন্য রাজনৈতিক পরিচয় আপনার বড় পরিচয় না আপনি কারে মনে চায় ভোট দেন জায়গাটা আপনার বিষয় তবে এই চেতনাটা কালিমা যেহেতু হাত ছাড়া না হয়ে যায় এই অপরাধের কারণে যে আল্লাহ নবীর দুঃশনের সাথে আমিও দুশ্মনী করবো না আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর দুঃমনদের সাথে আমার কোনো সম্পর্কও নাই আমি তাদের থেকে পবিত্র নিজেকে তার থেকে আর বরং উল্টা হুজুরের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে যে মৌলবী উত্তেজিত করতেছে আমরা যদি উত্তেজিত করতাম আমরা জানি সাধারণ মানুষের ইমানি হালত কি আমরা জানি আপনি ঢাকা শহরের কিছু ইমান বিদেশি কার্যকলাপ দেখাই মনে করেন না এটা গোটা বাংলাদেশের চিত্রাম করে আসছি আজকে আল্লাহ আল্লাহদিন প্রতিদিন আমাদের এক জেলা থেকে এক জেলায় এক জেলা থেকে এক জেলায় দৌড়াচ্ছি গোটা বাংলাদেশের চিত্রটা আমাদের কাছে পানি একদম ক্লিয়ার এই কয়েকজন মানুষ দেখে আপনি মনে করেন না এটাই বাংলাদেশের চিত্র অধিকাংশ মানুষ এখনো চায় যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক আমার বিশ্বাস আমি আমি আমার অনুভূতি প্রকাশ করলাম দিনকে পছন্দ করে না রসুলকে মহাবত করে না রকম মানুষ হাতে গোনা কয়েকজন चाह शांति बसबाजे अपराध थे फिरत आस तुम कल जाए बर्षा मार्जार खुलते भाई हाँ ख मानी तुम्हें दुरबल भावा नम्रता भद्रता केलता के से चरम भूल कर इनशाला আল্লাহ এই জমিনকে এই সমস্ত আপনারাও কান্নাকাটি করেন দেশটা আমাদের সবার কান্নাকাটি করেন আল্লাহর কাছে মাহবুদ রাজনৈতিক কারণে আর হানাহানি আমরা দেখতে চাই না মাহবুত আল্লাহ সুন্দর পরিবেশে যেন সামনে নির্বাচন ঘোষণা হয়েছে মাহবুব কোন রকমের হানাহানি ছাড়া মারামারি ছাড়া জ্বালাও পুরাও কাটাকাটি ছাড়া লা আমাদের জন্যে দেশের জন্যে ইমানের জন্য দিনের জন্যে শরীয়তের জন্য মাহবুব যাকে তোমার পছন্দ হয় মাহবুব তাদেরকে তুমি কবুল করো কিন্তু এই জমিনকে যে কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা থেকে যে কোনো ধরনের এক খারাপ অবস্থা থেকে আল্লাহ যেন আমার এই সোনার দেশকে হেফাজত করেন আল্লাহর কাছে সবাই দোয়া করেন সবাই কামনা কাটি করেন আল্লাহর কাছে আল্লাহ তালা যেন আমাদেরকে শান্তিতে বসবাস করার মতো একটা উপযোগী জায়গা হিসাবে এই দেশকে কবুল করেন আমিন আমিন দাওয়ানা